অন্য সময়ের মতো আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি রসুল আক্রম সাল আলী সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে উম আজকে যে পয়েন্টে আলোচনা চলবে সেটা হচ্ছে রসুল আক্রম সালাম ১৩ বছরের জন পুরুষ এবং আসেন এবং সেই হজের মৌসুমে তারা রসুল আকরমের সাক্ষাত করে ইতিহাসের একটা সর্ব বৃহৎ একটি কর্ম তারা সাধন করেছেন যেটা হলো আপনার আপনার আকরম সাল আলী ইসলামের ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করা সম্ভব হয় তো তারা ইসলামের মধ্যে সর্ববৃহৎ একটি চুক্তি করেন এবং রসুল আকরম সাল আলী ইসলামের সেই সময়ের মধ্যে হ্যাঁ তারা একত্রিত হওয়ার কিছু পন্থা অবলম্বন করেছে তারা লুকাইত ভাবে একে অপরের সাথে সম্পর্ক করেছে যে রসুল আকরম সাল্লা আল ইসলামের সাথে কিভাবে বসা যায় রসুলের মাঝে এবং এই তিরিশ তেহাত্তর জন পুরুষের মাঝে তারা তশ্বিকের মধ্যবর্তী সময়ের মধ্যে একটা গিরিউত্যকার মধ্যে আকাবার কাছে তারা অবস্থান করে এবং নির্দিষ্ট সেই রাত্রে রসিকুল আকরম সাল্লাহ আসলাম এই তেহাত্তর জন পুরুষ साधित ते, है तेरबी विशाल एक चुक्ति रसुलर मेहतर जन पुरुष आनसारी महिला অথবা সহজ অবস্থায় হোক এবং রসুল আকরম সুল্লাহ আসালামকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং তার সাহায্য সুবিধা এগিয়ে আসতে হবে যদি তিনি মদিনায় অবস্থান করেন মদিনায় চলে আসেন এটার উপর চুক্তি তখন তারা কি বলেছিল এই চুক্তির আপনার উত্তরে বা এই চুক্তির বিপরীতে তখন তারা রসুর আক্রমশনু ওফাই নাবিল ভাইয়া আহ যে আপনি তো আমাদের থেকে চুক্তি নিলেন কারো আখেরাতের তারা লাভ চাচ্ছিল আখেরাতের তখন সুইল আকরুল ইসলাম তাদেরকে বললেন যে লাকুমুলছেন না যে তোমরা জান্নাত পাবে তখন তারা সমস্যারে বলে উঠল ঠিক আছে আমরা এই চুক্তি রক্ষা করবো ইনশাআল্লাহ এবং সর্বপ্রথম যিনি রসুল আকরফ ইসলামের হাতে বায়াত করলেন তিনি হচ্ছেন বারা ইব্রাহ আবুল রদিয়াল্লাহ তাল আহ অথবা অন্যান্য যারা ছিলেন সবাই পালাক্রমে রসুলের হাতে বায়াত করেন এবং তারা ছিল আনসারিদের মধ্যে নেতৃস্থানীয় হ্যাঁ এরকম ভাবে একটি কথা স্মরণ করিয়ে দেওয়া দরকার এই ক্ষেত্রে যে ইবন যদিও তিনি একজন ইতিহাসবিদ এবং সিরত লেখক কিন্তু প্রত্যেকের ভুল হতে পারে তিনি একটা ভুল করেছিলেন যে তিনি আহ তার ধারণা মতে রসুল আকর ইসলাম আনসারীদের সাথে যে বায়াত করেছিলেন এটা ছিল জেহাদের বায়াত এটা তার ধারণা कारणारे इबन इो अपने इबन सर अनुसरण कर जेहर चुक्ति दोनों जन भूल কারণ জিহাদ তখন পর্যন্ত ফরাজ করা হয়নি প্রথম করা হয়েছে এই বিশাল একটি বায়াত যেদিকে বায়াত আঁকা ব্যথা বলা হয় সেটা আপনার সম্পন্ন হয়েছে এবং যেটা বিশেষ করে রসুল আকরম সাল্লাহ ইসলামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছে এবং নসুল আফরুস ইসলাম এই চুক্তির ভিত্তিতে হিজরত করেছেন এবং পরবর্তীতে ইসলামী রাষ্ট্র আপনার প্রতিষ্ঠিত হয় ক্লাবের মালিকেন এইসলাম তিনি বলছিলেন যে রসুল আক্রমস ইসলামের সাথে আমি সেই আকাবার রাত্রিতে একত্রিত হয়েছিলাম সেই চুক্তিতে ঐতিহাসিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম যে ইসলামের উপর আমরা চাইতেও সেটার ভূমিকা আপনার সেটার অবদান অনেক বেশি কারণ সেটাই আপনার মদিনাতে এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাতা করার গোড়াপত্তনে আহ আপনার ভূমিকা রাখে আপনার হয় যে আনসারীরা যখন ওদিনে ফিরে আসলেন বাড়িতে আঁকাবে সনিয়ার পরে দ্বিতীয় বায়াতে আঁকাবার পরে তখন আপনার সুল এখন মনটা ভালো হয়ে যায় কারণ তিনি আশ্বস্ত হয়েছিলেন যে এতদিন পর কিছু হম আপনার निजे दो, जीवन बिलिए दिए रसूल अक्रमल आदेश करते हैं मदिनय कि तरीके এবং তাদের কাছে অবস্থান নেওয়া যেতে পারে এই কারণে রসুল আকরম সাহেব আক্রম সাহ বলেছেন আমাকে এমন একটি এলাকায় যেতে আদেশ করা হয়েছে যে সমস্ত এলাকাকে গ্রাস for anyway or that এটা ইঙ্গিত দেওয়া হয়েছে আসলে সেটা হচ্ছে মদিনা এবং এই যে মদিনা এই মদিনা মানুষকে এমনভাবে পরিচ্ছন্ন করে দেবে মানুষকে খারাপ মানুষকে তাড়িয়ে দেবে যেরকম ভাবে আপনার রেড লোহার ঝংকে দূর করে দেয় এরকম ভাবে মানুষকে মদিনা পরিশোধন করবে তখন নিয়ম ছিল যে মদিনে আসলে পরীক্ষার সম্মুখীন হতে হতো তখন আপনার জ্বর হতো খুব আহ তখন যারা সত্যিকার অর্থে ভালোবাসা নিষ্ঠার সাথে সেখানে অবস্থান না করবে তখন সে আর টিকতে পারতো না সেখান থেকে চলে যেত হম এইভাবেই আপনার অগ্রসর রসুল আকরমস্লামের মিশন সাবেকরম আস্তে আস্তে রসুলের এই আদেশের পর দলে দলে এরকম যেতে থাকে কেউ আপনার লুকাইত ভাবে তারা রওনা করছিল কেউ পায়ে হেঁটে গিয়েছিল যাদের কোনো বাহনের ব্যবস্থা ছিল না কেউ আপনার এরকম ওঠে গোলার পিঠ করে তার রওনা করেছে আদেশ পালন এবং রসুল আকর ইসলাম অপেক্ষা করছিলেন যে তাকে হিজরতের জন্য কখন অনুমতি দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে সেটার অপেক্ষা তিনি করছিলেন আর ইতিমধ্যে সাবেক রাম দলে দলে লুকাইত ভাবে হম যে সর্বপ্রথম যিনি রসুর আকুলের সাহিদের মধ্য থেকে আমাদের কাছে এসেছিলেন তিনি হচ্ছেন তাকে রসুর আকুল ইসলাম শিক্ষক হিসেবে পাঠিয়েছেন দ্বিতীয় নম্বর আবদুল্লাহে উমতুব এসেছিলেন এরপর আপনার আম্মার এসেছিলেন এরপর বেলাল এসেছিলেন এরপর ছাদ এসেছিলেন এবং রসুল আকরু ইসলামের कारण तक टैक्ट करते हिजरत टा सर्वशा बाया द्वित बाय आक हिजरत ब এবং এরা আগে থেকে একটু টের হয়ে ফেরেছিল এই কারণে এবং যত ধরনের গড়ে তুলেছিল কিন্তু তারপরেও সাবেক রাম রান্লাহ আলী হিম আজমাইন সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল আকরাম সাল্লাহ আসলামের আদেশ পালনার্থে তারা সবাই চলে গেলেন হ্যাঁ এরপর ইনশাআল্লাহ আমরা আরেকটি পর্ব আসব আল্লাহ শানু আমাদের সবাইকে সেই পর্বের অপেক্ষায় আহ থাকার দান করুন ওসল রবিহী আজমাইন।